टा पाठ मेल करपोर्ट एट पीस टी डट टीस टी मानवतार समाधान বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ ওসলাম মোহাম্মদিমান সুপ্রিয় দর্শক পিস টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার মহিমান্যতরব আল্লাহ রব্বুল আল আমিনের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে তার যে করণীয় দিকগুলো রয়েছে প্রথমে সেই করণীয় দিকগুলো আমরা প্রথম অধ্যায় আপনাদের সাথে শেয়ার করছি এবং করণীয় দিকের সর্বশেষ যে করণীয় সেই করণীয় আমরা গত কয়েকটি পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে আমরা গত পর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার ভাবে উপলব্ধি করবে আল্লাহ রব্বুল আলমের জিকের গুরুত্ব এবং এই জেকিরের গুরুত্ব যত উপলব্ধি করবে ততই আদর্শ মুসলিম ব্যক্তি তিনি অধিক পরিমাণে জিকির করতে পারবেন বেশি বেশি জিকির করতে পারবেন আল্লাহ সুবাহনু তালাম অধিক জিকির করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় বরং গত পর্বে আমি বলছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে বিশেষভাবে অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে আল্লাহ হবুল আলমিনের জিকির করার জন্য আল্লাহ সুবাহনব তালা রসুল সাল্লাকে বিশেষভাবে নির্দেশ দিয়েছে এই নির্দেশটি এসেছে সুরা আল মুজাম্বীরের সাত এবং 8 নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহনব তালা সাত করেন হ্যারি দিনের মধ্যে আপনার অনেক ব্যস্ততা রয়েছে অনেক কাজ রয়েছে তাই আপনি আপনার রবের নাম স্মরণ করুন ইলাই হিত এবং আপনি রূপে তার কাছে আপনি মনোযোগী হন তার প্রতি ধাবিত হন এই আয়তের মাধ্যমে আল্লাহ সুবাহ তার রাসুল সাল্লা সাল্লামকে আল্লাহ রাবুল আলমিনের অধিক পরিমাণে স্মরণ করার এবং আল্লাহরুল আলমিনের দিকে নিজের মনোযোগকে কমপ্লিট রূপে নির্দিষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন তার রাসুলকে নির্দেশ দিয়েছে আপনার প্রতিপালকের নাম স্মরণ করুন একেবারে নিভিড় ভাবে ঐকান্তিক ভাবে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলমিনের নাম স্মরণ করতে বলা হয়েছে আল্লাহ রাবুল আলমীর জিকির করতে বলা হয়েছে তাই আল্লাহর বন্দা সত্যিকারভাবে আন্তরিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের নাম স্মরণ করবে আয়াত থেকে বোঝা যাচ্ছে এ আয়াতের মধ্যে একটি বিভ্রান্তি রয়েছে সেটি ইনশা আল্লাহ আরেকটু পরে আলোচনার মধ্যে আসব তাই আমাদেরকে অধিক পরিমাণে জিকির করতে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিয়েছেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর নির্দেশকে উপলব্ধি করবেন অধিক পরিমাণে জিকিরের গুরুত্ব অপরিসীম এই বিষয়টি বুঝতে হলে আল্লাহ সুবাহানব তালের আরেকটি আয়াত আমাদেরকে সামনে আসত যে আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন অধিক পরিমাণে জিকিরকারীর মর্যাদা এবং গুরুত্ব আল্লাহ রবুল আলমীর কাছে কি সেটি সরাসরি বলে দিয়েছেন আল্লাহ সুবাহব্বালা আয়াতের মধ্যে সাদ করেন্লাহা আল্লাহ রবুল্লাহ যারা আল্লাহ রবুল আলমিনে জিকির করে স্মরণ করে অধিক পরিমাণে এখানে আল্লাহ হাব্বুল আলমিন এই নাই যে আল্লাহর বেশি বেশি স্মরণ কর সরাসরি ইম্পারেটিভ টেন্স অথবা ইম্পারেটিভ বাড়বে আল্লাহ তালা বলেন নাই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আসেন যে একেবারে নির্দেশ সূচক বরং আল্লাহ হাব্বুল আলমিন বক্তব্য দিয়েছেন এভাবে যে মনে হয় যেন তাদের বৈশিষ্ট্য উল্লেখ করছেন তাদের প্রত্যেকটি বৈশিষ্ট্য আল্লাহ হাব্বুল আলমিন তাদেরকে নির্দেশ দিচ্ছেন একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হবে এই ইমানের এই বৈশিষ্ট্যটুকু সে পূরণ করবে এটা তার প্রতি নির্দেশ নির্দেশকে আল্লাহবুল আলমিন একবারের মাধ্যমে আলোচনা করছেন কোনো নির্দেশ যদি একবারের মাধ্যমে আলোচনা করা হয় এর মাধ্যমে আহরুল বেলাগা বলেছেন বালাগাতে যারা পারদর্শী পন্ডিত তারা বলেছেন যে দুইটি গুরুত্বপূর্ণ মানে দিক নির্দেশনা থেকে যায় একটি হচ্ছে আলস্তেমর ওই কাজের প্রতি বান্দার থাকার জন্য যাতে ওই কাজটা বান্দার নিয়মিত করতে পারে সেই নির্দেশ থেকে যায় দ্বিতীয় হচ্ছে এর মাধ্যমে অধিক পরিমাণে কাজটাকে পালনের জন্য তলব করা হয় থাকে তাই সুতরাং বেশি বেশি জিকির করল আল্লাহ সুবান করে দেবেন এবং মহান পুরস্কার আল্লাহ হাবুল আলমী নির্ধারণ করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন আল্লাহর আজ কথা বলা হয়েছে এর মাধ্যমে আল্লাহ রাবুল আলীম জান্নাতের কথা বলেছেন যে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে পুরস্কার দিবেন জাহ্নাতের মাধ্যমে তাই দুইটাকে একসাথ করে দিয়েছেন আল্লাহ সুবাহ এখানে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সত্যিকারভাবে উপলব্ধি করবেন যে আল্লাহ সুবাহবুয়া তালা তাকে জিকির করতে বলেছেন অধিক পরিমাণে জিকির করতে বলেছেন এবং অধিক পরিমাণে জিকির করার যে গুরুত্ব এবং মর্যাদা রয়েছে সেটাকে তিনি সত্যিকারভাবে উপলব্ধি করবেন আদর্শ মুসলিম ব্যক্তি যখন অধিক পরিমাণে জিকিরের গুরুত্ব এবং মর্যাদা বুঝতে পারবেন তখন তার অন্তর মধ্যে জিকিরের প্রতি অনুরাগ তৈরি হবে আল্লাহ রবুল আলমের স্মরণকে সে প্রাধান্য দেবে গুরুত্ব দেবে বলে যাওয়ার হলেও বলে যাবে না অবজ্ঞা আসবে না অনিহা আসবে না যেহেতু আল্লাহ রব্বুল আলমিন মহাপুরস্কারের কথা বলেছেন মহাপুরস্কার আল্লাহ রবুল আলমীর নির্ধারণ করে রেখেছেন মুদ্রা কথা হচ্ছে এটি আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে যারা অধিক পরিমাণে জিকির করবে বেশি বেশি জিকির করবে তাদের জন্য একটা বড় পুরস্কার বড়ো মর্যাদার বিষয় যেটি আল্লাহ সুবাহানু তালা ঘোষণা দিয়েছেন এই জন্য বেশি বেশি পরিবারে জিকির করার কথা আল্লাহ সুবাহনু তালা আমাদেরকে বারবার নির্দেশ দিচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যারা এই জিকিরকে বেশি পরিমাণে করবে তাদেরকে আল্লাহ সুবাহানব তালা উলুল আলবাহ বলেছেন لا ايات لولي الالباب ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لا ايات لولي الالباب الله سبحانه وتعالى বলছেন নিশ্চয়ই انا في خلق السماوات اسمان شموسشتির মধ্যে والارض এবং জমিন সিস্টেমের মধ্যে واختلاف الليل والنهار এবং বিবেক সম্পন্ন ব্যক্তিদের জন্য ইনটিলেকচুয়ালদের জন্য যাদের সত্যিকার ইন্টেলাক্ট রয়েছে সত্যিকার বিবেক রয়েছে যে বিবেক দিয়ে তারা বিবেচনা করতে পারে যে ধি শক্তি দিয়ে তারা সত্যিকারভাবে তাদের মনিবের পরিচয় লাভ করতে পারে তাদের জন্য এরা হচ্ছে উলুল আলবাহাব কোরআনের উলুল আলবাব আর আমাদের সমাজের বুদ্ধিজীবী এক নয় আমাদের সমাজের বুদ্ধিজীবী যারা আছে তারা হচ্ছে যারা বুদ্ধি বিক্রি করে সমাজের মধ্যে জীবনযাপন করে তারা তারা এই বুদ্ধির মাধ্যমে নিজেদের জীবন যাপনের রুটি রোজগারের পথ পন্থা আবিষ্কার করে নিয়েছে তারা হচ্ছে ওই ধরনের বুদ্ধিজীবী কিন্তু আল্লাহ হাবুল আলমিনের বুদ্ধিজীবী হচ্ছে কারা তাদের পরিচয় হচ্ছে যারা অধিক পরিমাণে জিকির করবে যারা আল্লাহ হাবুল আলমিনের বেশি বেশি জিকির করবে তাই এই বুদ্ধিজীবীদের পরিচয় আল্লাহ রাবুল আলমিন আনের মধ্যে দিয়েছেন সত্যিকার বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে তারা সত্যিকার বিবেক সম্পন্ন ব্যক্তি হচ্ছে তারা আল্লাহ তালাহ আয়তের মধ্যে বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سورة عليهم لا نرأيك شواء كرن الله سبحانه وتعالى شهد كرن الذين يذكرون الله قياما وقعودا جراء الله رب العالمين كشورن كري قياما داني وقعودا بوشه وعلى جنوبهم এবং শুয়ে তাদের পার্শ্ব দেশের উপর শুয়ে তারা আল্লাহ রাবুল আলিন স্মরণ করে ফি এবং এই আসমান সমূহ এবং জমিন সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বিবেচনা করে বুঝার চেষ্টা করে উপলব্ধি করার চেষ্টা করে চেষ্টা করে শুধু শেষ নয় একদল আছে আল্লাহ রাবুল আলমিনের জিকির করে কিন্তু জিকিরের মাধ্যমে কোনো কিছু লাভ করতে পারে না আল্লাহ সুবাহার আয়াত তার নিদর্শন তার মফলুকাত তার এই সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করে কিন্তু চিন্তা করলেও তারা আল্লাহ রাব্বুল আলমিনের আয়াত এবং নিদর্শন নিয়ে কিছু শিক্ষা করতে পারে না এরা আল্লাহ রাবুল আলমিনের নিদর্শন আয়াত সমূহ নিয়ে এগুলি নিয়ে তারা চিন্তাভাবনা করে করার পরে তারা কি সিদ্ধান্তে পৌঁছে তারা একটা কঠিন সিদ্ধান্তে পৌঁছে যেটি আল্লাহ রাবুল আলমিনের মূল জিজ্ঞেস হে আমাদের রব হে আমাদের প্রতিপালক হে আমাদের প্রভু মা খালাক বা আপনি অনর্থক সৃষ্টি নি। বুঝতে পেরেছে প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে সৃষ্টির এই রহস্য সম্পর্কে তাদের কাছে অনেক বিষয় উদ্ঘাটিত হয়ে যায় অনেক বিষয় তাদের কাছে এক্সপ্লোড হয়ে যায় অনেক বিষয় তাদের কাছে প্রমাণিত হয়ে যায় ফলে তারা এই পৃথিবীর অবস্থা সম্পর্কে অনেক তথ্য নতুনভাবে উদ্ঘাটন করতে পারে উদ্ঘাটন করে তারা এই সিদ্ধান্ত ঘোষণা করে জাহান্নামের আজ থেকে আগুরের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুন এতের মাধ্যমে বান্দা সত্যিকার আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রত্যাবর্তিত হতে পারে তাই অধিক পরিমাণে জিকির বান্দাকে আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রত্যাবর্তিত হতে আল্লাহ রব্বুল আলমীর কাছে ফিরে আসতে সহায়তা করে সাহায্য করে বান্দা সত্যিকার সত্যিকারভাবে উপলব্ধি করতে পারে যে আমাকে আল্লাহ রাবুল আলমীর কাছে ফিরে আসতে হবে তাই এই উপলব্ধিটুকু তার মধ্যে আসে যে আল্লাহ সুবাহনবুয়ে তারা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন এগুলো বাতিল নয় অনর্থক নয় এজন্য আল্লাহ সুবাহানব তারা অধিক পরিমাণে জিকিরকারীদেরকে আল্লাহ রাবুল আলম পরিচয় করে দিচ্ছেন তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান ব্যক্তি তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিজীবী যারা বুদ্ধি নিজেদের অর্জন করতে পেরেছেন যেই বুদ্ধির মাধ্যমে তারা সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন তাদের মের সাথে সম্পর্কের বিষয়টি সুপ্রিয় দর্শকেরা সময় হল বিরতির চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় পাঁচ সে পথকে করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলিমা এগারো পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সাল্লাহ আলহামের মণিমুখার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 রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রংধনুকে ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দ বাংলায়। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ফিরে এলাম আবার বিরতি থেকে আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ ব্যক্তি তিনি আল্লাহ হাবুর আলমিনের অধিক পরিমাণে করবেন স্মরণ করবেন আল্লাহ রাবুল আলমীর জিকির করতে গেলে তিনি এই জিকিরের যে গুরুত্ব ও মর্যাদা আছে সেটাকে সত্যিকারভাবে উপলব্ধি করবেন সেখানে আমরা বলতেছিলাম জিকিরের গুরুত্ব ও মর্যাদা তিনি বুঝতে গেলেই তিনি ওই সমস্ত ব্যক্তিদের একজন আদর্শ মুসলিম ব্যক্তি অধিক পরিমাণে জিকির করার কারণে তিনি সত্যিকার বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যারা আল্লাহ রাবুল আলমীর সার্বক্ষণিক জিকির করে থাকে এবং জিকিরের বিষয়টি যারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে সেটাকে তিনি উপলব্ধি করবেন এই বিষয়টি মূলত রাসুল উল্লাহ সাল্লা হাদিসের মাধ্যমে এর গুরুত্ব সাব্যস্ত হয়েছে এই হাদিসটি ইবাম তির মিজি রহমতুল্লাহ তার সুনারীর মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর তিন হাদিসটিকে শেখ নাসুন আলবানী রহমতুল্লাহ বলেছেন হাদিসটি আবুদ্দারদার্লাহকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লা ইসলামের সাদ করেছেন তোমাদেরকে কি সংবাদ দেবো না তোমাদের কাছে সবচেয়ে আমার কি সেটি কি তোমাদেরকে মহারাজ এই বিশ্বজাহানের মালিক আল্লাহ রাবুল্লাহ আমিনের কাছে যে কাজটি সবচেয়ে বেশি পুত্র সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এমন কাজ কি তোমাদের সংবাদ দেবো না জ্যাতিকুম এমন কাজ যে কাজটি তোমাদের দরাজ মর্যাদার ক্ষেত্রে সবচেয়ে বেশি বলন্দকারী সবচেয়ে বেশি সুউচ্চ উচ্চ মর্যাদা সম্পন্ন কাজ এই কাজ কি তোমাদেরকে সম্বাদ দিব না ওয়াখাইরিল লেখুন এবং তোমাদের জন্য কল্যাণ কর মিন ইনফাক হাবিওয়ালা তোমাদের সম্পদ তোমাদের স্বর্ণ তোমাদের রৌপ্য স্বর্ণ রৌপ্য যা আছে সব আল্লাহর রাস্তায় বিয়া করার চেয়ে তোমাদের জন্য উত্তম তোমাদের জন্য কল্যাণ কর শুধু তাই নয় আর তোমাদের জন্য উত্তম হচ্ছে ওই কাজ থেকে আন্তাল কাউম যে তোমরা তোমাদের দুঃখনদের সাথে সাক্ষাৎ করবে তোমরা তাদেরকে হত্যা করবে ওয়াদ্রিবু আয়না কাকুম তারা তোমাদেরকে হত্যা করবে অর্থাৎ তোমরা সরাসরি যুদ্ধে তাদের সাথে অংশগ্রহণ করে তোমরা নিজেরাও তাদেরকে হত্যা করবে তারাও তোমাদেরকে হত্যা করবে এই হত্যা যুদ্ধের ছেও এই জিহাদের ছেও সরাসরি জিহাদের চেয়ে উত্তম এমন একটি কাজ কি তোমাদেরকে জানাবো না কেন জানাবেন না এমন কাজ যেই কাজের মর্যাদায় আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম পাঁচটি পয়েন্টে আলোচনা করেছেন পাঁচটি মর্যাদার কথা একসাথে উল্লেখ করেছেন তাই রাসুল্লাহমের সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল এটি আমাদেরকে জানাবেন অবশ্যই জানাবেন না কেন রাসুল উল্লাহ সাল্লাম বললেন আয়লা সেই কাজটি হচ্ছে আল্লাহ আল্লাহ সুবাহানু তালা জিকির সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা প্রথমে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাবুল আলমিনের কাছে এই কাজের গুরুত্ব কত বেশি আল্লাহ রাবুল আলমীর জিকের গুরুত্ব কত বেশি রসুল্লাহ সাল্লা উসলাম সেই বিষয়টি আদেশের মধ্যে এক নম্বর হচ্ছে সবচেয়ে উত্তম আমল বলা হয়েছে খাই আহম আলিকুম তোমাদের সবচেয়ে উত্তম আমল দ্বিতীয় হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের কাছে সবচেয়ে পবিত্র আমল তৃতীয় হচ্ছে দারাজাতের জন্য মর্যাদার জন্য সবচেয়ে সুউচ্চ মর্যাদা নির্ধারণকারী সুউচ্চ মর্যাদা সম্পন্ন কাজ তারপরে চার নম্বর হচ্ছে এটি স্বর্ণরূপ্য সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয়া করার চেয়ে উত্তম কাজ এরপরে পাঁচ নম্বর বলেছেন এটি হচ্ছে তোমাদের জন্য একেবারেই যুদ্ধে অংশগ্রহণ করে জাহাদিল্লা অংশগ্রহণ করে নিজেরা শাহাদ লাভ করার চেয়ে উত্তম কাজ কল্যাণকর কাজ এই পাঁচটি পয়েন্টের সাল্লাম বলেছেন আল্লাহ রবুল্লা আলমের স্মরণ মূলত তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন আল্লাহ হাবুল আলমীর জিকিরের বিষয়টি উপলব্ধি করবেন অবশ্যই তাকে আল্লাহ হাবুল আলমিনের জিকিরকে এইভাবে উপলব্ধি করতে হবে যেহেতু আল্লাহ সুবাহান উমত আলা রসুল আল্লাহ সাল্লাহ আসমের মাধ্যমে এটি জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে এই জিকিরটাই হচ্ছে সত্যিকারভাবে বান্দার জন্য এমন একটি ইবাদত যে ইবাদতের মর্যাদা অনেক দিক থেকে বেশি এবং অনেক দিক থেকে মর্যাদা বেশি হওয়ার কারণে রসুল আল্লাহ সাল্লাহ উলুসালাম আমাদেরকে বেশি বেশি পরিমাণে জিকির করতে বলেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এবার আসুন আরেকটি পয়েন্টে আমরা যাব সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি জিকির গুরুত্ব উপলব্ধি করেই যেভাবে যেন তেনভাবে যেই কোনো উপায় পদ্ধতিতে জিকির শুরু করে দিবে এমন নয় একজন পীর বলেন এভাবে জিকির করেন আরেকজন বলেন এটা জিকির করেন আরেকজন বলেন হু হু হু হু করেন তাহলে সে ব্যক্তি নিজের জীবনের জন্য সেটাকে জিকির হিসেবে গ্রহণ করবে ব্যাপারটি এমন নয় বরং একজন আদর্শ মুসলিম ব্যক্তি জিকির এর ধরন কি হবে কোন ধরনের জিকির আসলে জিকির সেই বিষয়টি তিনি সত্যিকারভাবে জেনে নেবেন এবং সেই বিষয়টি জেনে সেভাবে জিকির করবেন জিকিরের ধরন না জেনে আন্দাজ অনুমানের উপর কোনো ব্যক্তির গবেষণার উপর কোনো আলেমের বক্তব্যের উপর কোনো বিশ দিক নির্দেশনার উপর কোনো বুজুগের কথার উপর নির্ভর করে জিকির শুরু করে দেবে এমনটি করবে না কারণ এটি ইজতেহাদ নির্ভর বিষয় নয় এটি অহিনির্ভর বিষয় এটি দলিল ভিত্তিক বিষয় সুতরাং ইস্তেহাত করে আন্দাজ করে অনুমান করে যদি কোনো ব্যক্তি বলেন তাহলে তার কথাকে কখনও প্রাধান্য দেবে না তার কথার প্রতি কখনও নিক্ষেপ করবে না তিনি এই ক্ষেত্রে রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের কোনো দলিল আছে কিনা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম কোনো দিক নির্দেশনা করেছেন কিনা সেই বিষয়টি তিনি সত্যিকারভাবে উপলব্ধি করবেন আসুন আমরা একটি একটি করে এই পয়েন্টের মধ্যে কয়েকটি কথা আলোচনা করি এক নম্বরে যে কথাটি আমি আলোচনা করবো সেটি হচ্ছে জিকির করার ক্ষেত্রে তিনি আল্লাহ রব্বুর আলমীর যে নির্দেশ দিয়েছেন যে দিক নির্দেশনা করেছেন সেই দিক নির্দেশনাকে সত্যিকারভাবে উপলব্ধি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল আরাফ 205 নম্বর আয়াতে নির্দেশشاد করেন ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিক তাদাররুওয়ান ওয়া খীফা ওয়া দূনা আল জাহরি মিনাল কাওলি বিল গুদুউ ওয়াল আসাল ওয়া লা তাকুন স্মরণ করোসিকা তোমার অন্তরের মধ্যে সুতরাং প্রথম পদ্ধতি হচ্ছে আল্লাহকে স্মরণ করবে তোমার রবকে স্মরণ করবে অর্থাৎ তোমার অন্তরের মধ্যে তোমার রবকে স্মরণ করবে স্মরণ করার পদ্ধতি হচ্ছে অত্যন্ত বিতবিহ হয় আকুতির সাথে ওয়াখি ফাতান ভয়ের সাথে তুমি তোমার মনের যত অনুরাগ আছে যত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যত এনকে আছে যত মানে মনসংযোগ আছে পুরাটাই আল্লাহ রাব্বুল আলমিনের জন্য দিয়ে এরপরে ওয়াকি ফাতান এবং বিহবল হয় বয়ের সাথে ভয় এবং আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি অনুরাগ দিয়ে তুমি তোমার অন্তরের মধ্যে তোমার রবকে স্মরণ করবে তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে অন্তরের মধ্যে স্মরণ করবে বা দুনাল জাহরিমিনাল কৌল এরপর বলছেন যে তোমার যে বক্তব্য রয়েছে এই বক্তব্যের যে উচ্চ আওয়াজ রয়েছে উচ্চ আওয়াজ থেকে একটু ক্ষীণ করে জোরে আওয়াজে নয় তুমি যে জোরে আওয়াজ করতে পারো সেই জোরে আওয়াজ না করে বরং জোরে আওয়াজের ছে ক্ষীণ আওয়াজে যেই আওয়াজটুকু তুমি নিজেই শুনতে পারবে এমন কোনো বড় আওয়াজ করবে না যে আওয়াজের মাধ্যমে অন্যকে তুমি শোনাবে দুনাল জাহরি মিনাল কউল তোমার কথার আওয়াজের ছে ক্ষীণ আওয়াজে তুমি তোমার রবের স্মরণ করবে তাহলে আল্লাহ আলমিন জানিয়ে দিচ্ছেন বিল উদুয়াল পদ্ধতি যখন জানালেন তখন আল্লাহ আব্বুল আলমিন আরও বলে দিলেন সময় সময় নির্ধারণ করে দিলেন এই আয়তের মধ্যে বিল আল এবং সেটা সকাল বেলায় হবে অথবা বিকালবেলায় হবে সকালে তুমি তোমার রবকে স্মরণ করবে অথবা বিকালে তুমি তোমার রবকে স্মরণ করবে তাই সকাল বিকাল এর মধ্যে যে এক সময় তুমি তোমার রবকে স্মরণ করবে এই আয়তের মাধ্যমে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহান আমাদেরকে আল্লাহ রবুল আলমিনে জিকির করতে বলেছেন সেই জিকিরের পদ্ধতি হচ্ছে আমরা হয়তো অন্তরে জিকির করব আল সুবাহ অথবা আমরা আমাদের বক্তব্যের যে আওয়াজ রয়েছে সে আওয়াজে চেয়ে কিনো আওয়াজে অত্যন্ত ছোট আওয়াজে জিকির করব। যে আওয়াজটুকু আমি নিজে শুনতে পারি এতটুকু আহলু তফসির মুফসিরিনে কেরাম ইয়াতে তফসির মধ্যে বলেছেন এটি বোঝানো হয়েছে কোন ব্যক্তি তার আওয়াজ শুনতে পারে এতটুকুই তার জিকিরের জন্য যথেষ্ট এর বেশি আওয়াজ করবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা তাহলে জিকিরের ধরন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল জিকিরটি অন্তরের মাধ্যমে হতে পারে এবং আপনার বক্তব্যের মাধ্যমে হতে পারে তবে বক্তব্যের আওয়াজ হবে ক্ষীণ আওয়াজ বক্তব্যের যে সাধারণ আওয়াজ রয়েছে সে আওয়াজে নয় এরছে ছোট আওয়াজ হবে কিন্তু আমরা দেখি আমাদের সমাজে যখন আমরা হালকায় জিকির কথা শুনি মসজিদগুলোর মধ্যে মনে হয় যেন মসজিদ ভেঙে পড়বে এত জোরে চিল্লা চিল্লি করে জিকির করা হয় থাকে এত জোরে আওয়াজ করে জিকির করা হয় থাকে মনে হচ্ছে যেন জিকিরকারী ব্যক্তি তিনি আল্লাহকে শোনাতে চাচ্ছেন একেবারে আওয়াজ করতে চান না আপনাকে এটা করতে বলা হয়নি। এই নির্দেশনা আপনি কোথেকে পেলেন কোরআন তো আপনাকে এই নির্দেশনা দেয়নি আপনাকে আমাকে কোরআনে কেরিম এই নির্দেশনা দেয়নি সুতরাং আমি কার কাছ থেকে নির্দেশনা গ্রহণ করলাম কোরআন আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে আমি কিভাবে জিকির করব। জিকিরের পদ্ধতি বা ধরন কী হবে সেই বিষয়টি আল্লাহ সুবাহ আমাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমার জিকিরের ধরন হবে আমার যে বক্তব্য রয়েছে বক্তব্যের আওয়াজে ছে কিনা হবে সেখানে আমার আওয়াজ লাউডলি হবে না অত্যন্ত উচ্চ আওয়াজ হবে না জাহার হবে না আমরা কোরআনে তেল আওয়াজ যখন করি বিশেষ করে সলাাতের মধ্যে তখন যখন জাহার করে থাকি সেই জাহার মানে আওয়াজ উচ্চ করে যেভাবে তেল আওয়াজ করা হয়ে থাকে ইমাম সাহেব যেমন এশার সলাতের মধ্যে মাকরিবের সলাতের মধ্যে ফজল সলাতের মধ্যে ঠিক তেমনি ভাবে এই উচ্চ আওয়াজ করবে না বরং তিনি তার আওয়াজকে এর কি কিনাও করবেন সুপ্রিয় দর্শক বাইবের রা একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি জিকিরের এই ধরনটুকু গ্রহণ করবেন আল্লাহ হাবুল আলমিন এই কিতাব থেকে একেবারে আপনারা স্পষ্ট করে জেনে নিন কোরআন কিলিমিস আরফে দুশো বাস্তব্বর আয়তের মধ্যে জিকিরের ধরন আল্লাহাবুল আলম জানিয়ে দিয়েছে। এখানে কোনো ব্যক্তিকে ইস্তেহাত করার সুযোগ দেয়া হয়নি কোনো আলেন যদি ইশতেহাত করেন সেটি ভুল করছেন সেটি তার জন্য বিভ্রান্তিক সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই আমাদের হাতে ইনশাআল্লাহ তালা আগামী পর্বে বিষয়টি শেয়ার করব আগামী পর্বে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আফর আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওাব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদর উদ্দোজানাদভি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা Saturdays provide in britain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 प्रति शनिवार रत साढ़े सातटा आप सकाल साढ़े नटा बांगलदेश